ইসমাইল আমাকে আরও বলেছেন মালিক রহমাতুল্লা আলহী নাফিয়ার সূত্রে ইবনু উমর রদেলাহ তালাহু থেকে বর্ণনা করেছেন যে চার মাস অতিক্রান্ত হয়ে গেলে তালাক দেওয়া পর্যন্ত তাকে আটকে রাখা হবে আর তালাক না দেওয়া পর্যন্ত তালাক প্রযোজ্য হবে না উসমান আলী আবুদ্দার্দা আয়সার রদেলাহত আলহা এবং আরও বারোজন সাহাবি থেকেও অনুরূপ উল্লেখ করা হয়